লন্ডনে ওনার নাম হলো মাওলানা আইনুল হুদা ফুলতলি খুব মহব্বত করেন আমাদেরকে এমনকি আমাদের একটা তাফসির একটা আলোচনা বাদ দেন না উনি শুনেন না লাইন বাই লাইন শুনেন আলহামদুলিল্লাহ এটা ভালো দিক না আমাদের উনি আমাদেরকে মহব্বত করেন এবং আমাদেরকে মূল্যায়ন করেন বলেই তো উনি আমাদের এগুলো এত কষ্ট করে ওনার এত ব্যস্ততার মধ্যেও উনি কিন্তু লাইন লাইন বাই শুনেন। শুনে উনি আমাদের বুল তুটি দেন বুল তুটে দিলে আমরা অনেক খুশি যিনি আমার বুল দড়াই দেন আমি মনে করি উনি আমার সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী কারণ দরাই না দিলে আমি বুলের মধ্যে তো থাকবো আমাকে ফেরস্তা আমার ভুল নেই আগাগোড়ায় ভুল আমাদের জিন্দিগিটাই তো ভুলের মধ্যে ভুল করব যখন জানতে পারবো যে এটা ঠিক এটা সহি আগেরটা বাদ সহিটাই মেনে নিব এটাই হলো সালফে সালফেসলিনের মানহাজ তো ভুলের উপরে টিকে থাকা যে না যেটা করছি এটাই ঠিক এটা হলো অহংকার এটা হলো কিবির যখনই আমরা বুঝতে পারবো এটা ভুল সাথে সাথে এটা মেনে নিব তবা করব আর করব এটা ভুল আমরা সাথে সাথে শহীদ দিকে ফিরে আসবো যখনই ছাব সুতরাং আমাদের কোন মহিব্বিন আমাদেরকে বুল দড়াই দিলে আমাদের কাছে খুব খুশি লাগে যে উনি আসলে কিন্তু বুল দেওয়ার কিছু আছে। ওই পদ্ধতি দিয়ে দড়ায় দিতে হবে যদি ওই পদ্ধতির বাহিরে যান তাহলে আপনি বুল দড়ায় দিতে চাই গুণাগার হবেন আলমিনে এক মুমিনার এক মুমিনের আয়না স্বরূপ সব দেখায় দিবে আয়না থেকে সরে যাবেন আর কিছু দেখাবে না যতক্ষণ আয়নার সামনে থাকবেন ততক্ষণ দেখাবে আয়না থেকে এই দিক ওদিক চলে যাবেন আয়না আর কিছু দেখাবে না দ্বিতীয় বৈশিষ্ট্য হলো। আয়নার মধ্যে যখন দেখবেন আপনি আপনার এখানে কয়টা দাগ আছে কয়টা ব্রণ আছে কী আছে একটা বেশিও দেখাবে না একটা কমও দেখাবে না ঠিক যেই কয়টা আছে এই কয়টাই দেখাবে এটা আয়নার বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য হলো একই আয়নার সামনে পঞ্চাশ জন লোক আসবে আগের জনের দোষ দুটি জনকে বলবে না ফরশ জনেরটা আরেকজনকে বলবে না সে কিন্তু সবার গুলো গোপন করে রেখছে একই আয়না পঞ্চাশ জনে দেখেন একজনেরটা একজনকে আয়না বলবে না এরকম আয়নার ভিতরে অনেকগুলো বৈশিষ্ট্য আছে এই জন্য নবীন আলু মের আতুল কিন্তু আমাদের এই সম্মানিত মহিব্বিন ভাই উনি আমাদের বুল ত্রুটি দরে দেন সংশোধন করেন আমরা ওনাকে স্বাগত জানাই ওনার জন্য দোয়া করি কিন্তু ওনার পদ্ধতিটা ঠিক না উনি যেই পদ্ধতিতে দেন এই পদ্ধতির মধ্যে কিছুটা গলত আছে এক নম্বর গলত হলো আমাদের সালফ সহলহিনদের মানহাজ রিসার্চ ম্যাথোডোলজির পদ্ধতি উনি পিএইচডি করেছেন কি আমি জানি না নামের সাথে ডক্টর নাই তো পিএইচডি করতে গেলে প্রথমে একটা সাবজেক্ট পড়ানো হয় রিসার্চ ম্যাথোডলজি মানাহিজুল বাহাস গবেষণা পদ্ধতি গবেষণা পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কারো বক্তব্য কোট করতে হলে তার আগের অংশ পরের অংশ সহ দিতে হবে মাঝখানের একটা অংশ কোট করে আপনি মানুষকে বিভ্রান্ত করা যাবে না কারণ ওনার আগে কি বলছে পরে কি বলছে এটা দেখতে হবে কেনই কথাটা বলছেন কোন প্রসঙ্গে বলছেন আল্লাহ আপনি এই অংশ কোট করে দিয়ে দিলেন দেখো আমি নামাজ পড়ি কি হয়েছে আল্লাহ মানা করছে এই জন্য পড়ি না আপনি পাশে দলিল দিতে পারেন অমুক সুরা এত নম্বর আয়াত আল কোরআন আপনার দলিল কিন্তু সহি কিন্তু আয়াতের তো পরে আরো কিছু আছে আমি যদি আগের অংশ কোট করি এটা রিসার্চ মেথোডলজির বানাহিজুল বাহাসের খেলাফ এখন আমাদের এই সম্মানিত ভাই যখন আমাদের নামে বিডিও ছাড়েন তখন এই রকম দিয়ে হুট করে একটা অংশ কোট করে আগেরটাও নাই পরের টাও নাই মাঝখান দিয়ে একটু এটা ভুল সংশোধনের পদ্ধতি না এটা মানুষের মান সম্মান নষ্ট করা একজনকে হেয় করা একজন সুনাম নষ্ট করা একজনের প্রতিহিংসা করা এবং এক মুমিন আর এক মুমিনের কাছে তার সম্মান আমানত এই সম্মান নষ্ট করা কবিরা গুণা হারাম এবং এটা আপনি দুনিয়াতে যদিও পার পেয়ে যাচ্ছেন কিন্তু তেমত ময়দানে আমার কাছে আসতেই হবে আপনাকে দুনিয়াতে হয়তো আসলেন না কোনোদিন মাপ চাওয়ার জন্য কি আমাদের ময়দানে হলেও আসতে হবে কারণ আপনি আমার মান সম্মান নষ্ট করছেন আমার বিরুদ্ধে আপনি ওইভাবে ফেসবুকে ইউটিউবে আপনি দিয়ে দিছেন মাঝখানে একটা অংশ কোট করে আপনি দুনিয়া থেকে চলে যাবেন আমিও চলে যাব হাজার হাজার মানুষকে এমন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ দেখবে যে দেখে দেখে যত মানুষ আমার ব্যাপারে বিরূপ ধারণা পোষণ করবে সমস্ত মানুষের কবিরা গুণা হারাম আপনার আমল নামে যোগ হইতে থাকবে এটা গুনা কাজ এটা কেমন পর্যন্ত অব্যাহত থাকবে এটা অনেক কঠিন জিনিস আর আমি আর আপনি তো এক দেশের মানুষ বাংলাদেশের মানুষ হয়তো আপনি একটু বড় শহরে থাকেন আমরা একটু ছোট শহরে থাকি আমরা ঢাকা শহরে থাকি আপনি একটু লন্ডন শহরে থাকেন তো আমাদের সাথে কি কোনোদিন আপনার দেখা হবে না দেখা হইলে আপনি আমাদেরকে এগুলো দেখাতে পারেন যে ভাই আপনি এই কথাগুলো বলছেন এগুলা তো কোরআন শুনার দৃষ্টিতে ঠিক না বা আপনি আমাদের ইনবক্সে মেসেজ পাঠাইতে পারেন যে ভাই আপনার এই কথাগুলা কোরআনার সাথে মিলে না তাহলে গবেষণা পদ্ধতির এটা খেলাফনের দ্বিতীয় পদ্ধতি হল সংশোধনের পদ্ধতি হবে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে তার সাথে কথা বলতে হবে আমি যদি তার প্রকৃতই আমি তার সংশোধন করতে চাই আর আমি তার সাথে যোগাযোগও বললাম না কথাও বললাম না কিছু করলাম না হুট করি পাইছি আর সাথে সাথে ভিডিও দিয়ে দিলাম ইউটিউবে ফেসবুকে এটা সংশোধনের পদ্ধতি না এটা বড় গলত কাজ। এবং আপনি তাওবা করতে গেলে তাওবার একটা অংশার হক নষ্ট করলে বান্দার থেকে মাপ নিতে হয় আপনি যখন তাওবা করবেন মৃত্যুর আগে আপনি আমার থেকে মাপ নিতে হবে তো আমিও তো আপনার অনেক কিছু নোট করে রাখছি যেগুলো আমরা ভিডিও ছাড়িনি রাসুল সাল্লাম উনাকে অনুমতি দিলে উনি যান অনুমতি না দিলে যান উনি বলতেছেন আমি কয়েকবার আসতে চাইছি আল্লাহ রসুল বলছে অনুমতি নাই অনুমতি নাই অনুমতি নাই। এবারই আমি আসছি আল্লাহ রসুল মদিন এইরকম আরো অনেকগুলো জিনিস ওনার আমার কাছে নোট করা আছে আমি তো এগুলা কোনো ভিডিও ছাড়িনি কথাও বলিনি ওনার সাথে কোনোদিন সরাসরি দেখা হইলে দেখা হবে না কেন আমরা এক দেশের মানুষ দেখা হবে না কোন জায়গায় ইনশাল্লাহ দেখা হবে তো দেখা হইলে আমি ওনাকে দেখাবো যে ভাই আপনার এই কথাগুলোর সাথে আমি একমত হইতে পারি করতে যাব কেন অবদান আছে আমারও লক্ষ্য উদ্দেশ্যতা দুইজনে একই রাস্তার প্রতীক তা একজন আরেকজনের গরুয়া ছাগল বানাবো কেন সে দুইজনে গরু ছাগলের খাবার খাইয়ে মরতে হবে মানুষের খাবার আর জুটবে না এই আমরা ওনার মানসম্মান কোনোদিনও নষ্ট করবো না আল্লাহ আরো বড় করুন আরো এলএম আরো বাড়াই দিন কিন্তু ওনাকে অনুরোধ করব যে আপনি সালফে মানহাজে আমাদের সমালোচনা করেন আমরা খুশি আমাদের ভুল ধরাই দিবেন আমরা সংসদের জন্য প্রস্তুত আছি কারণ আমরা ভুলের উর্ধে আমরা মনে করি না কিন্তু আমাদের মানসম্মান নষ্ট করে ফেসবুকে ইউটিউবে আমাদের নামে ভিডিও দিবেন জাল এটা অবশ্যই কবিরাগুনা অবশ্যই হারাম এবং আমাদের মানসম্মান নষ্ট করতেছেন এটা আপনি আমাদের থেকে মাপ নিতে হবে না আল্লাপাক আপনাকে মাপ করবে না আল্লাপাক আমাদের সবাইকে তোফিক দান করুন